নির্দেশ দিচ্ছেন ইলা আমানত তোমরা যথাযথ ভাবে তার আহালের নিকটে পৌঁছিয়ে দিবে মানে আমানতের যোগ্য হকদার যারা তাদের কাছে আমানত গুলো সঠিক ভাবে পৌঁছিয়ে দেবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন মানুষের মধ্যে বিচার ফাইসালা করবে তখন সাথে সাথে বিচার ফয়সালা করবে অর্থাৎ এই বিচার ফয়সালার সাথেও আমানত সংযুক্ত আছে বিচার ফয়সালাও আমানতের বাহিরে নয় আবার ব্যবসা বাণিজ্য এইটাও আমানতের এটার সাথে আমানত সম্পৃক্ত এই জন্য নবী সরাসরম বলেন ব্যবসায়ী যদি হয় সত্যবাদী ব্যবসায়ী যদি হয় আমানতদার আল আমিন তাহলে ওই ব্যবসায়ী মান ওয়াসিদ্দিক ওয়া সুহাদা ওই ব্যবসায়ী নবীদের সাথে সিদ্দিক সাথে সুহাদা সাথে থাকবে সোহান তবে শর্ত দিয়েছে ব্যবসায়ীর জন্য এখানে দুইটা একটা হলো সদুক আর একটা হলো আল আমিন একটা হলো সত্যবাদিতা আর একটা হলো আমানত তাহলে বোঝা যায় আমানত দ্বারিতা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আমানত দ্বারিতা বিচার ফয়সালার সাথে জড়িত এইভাবে জীবনের সর্বক্ষেত্রে আমানত দ্বারিতা জড়িত जारान दारित नारू न मुनाफेकर कैकटी गुरुत्वपूर्ण बैशिष्य आरोप নবী সালাম কোন একটা বৈশিষ্ট্য হল মুনাফেকের কাছে কোরআনে করিম এবং হাদিসে অসংখ্য নির্দেশনা রয়েছে আমানতের ব্যাপারে এবং খেয়ানত থেকে বেঁচে থাকার জন্য আল্লাহকে পঁচাত্তর নম্বর আয়াতিমায় কিতাবদের মধ্যে মানুষ এমন রয়েছে যদি তুমি তার কাছে পরিমাণ রাশি রাশি সম্পদ কোটি কোটি টাকা কোটি কোটি টাকার সম্পদ যদি তার কাছে আমানত রাখো তাহলে সে তা তোমাকে যথাযথ করে দিবে তাদের কাছে যদি তুমি আমানত রাখো ইউ আর দি হি তারা তোমাকে সুন্দর সেই আমানত আদায় করবে পরিশোধ করবে আবার তাদের মধ্যে এমন মানুষও আছে যাদের কাছে যদি একদিনের পরিমাণ আমানত রাখো আগের তার অগুনিত সম্পদ যদি আমানত রাখো তাও তারা আদায় করে আবার কিছু মানুষ আছে একদিনের 10 টাকা বিশ টাকা একশো টাকা যদি আমানত রাখো ওইটাও তারা সঠিকভাবে পরিশোধ করবে না ওই আমানতদারিটাও তাদের নাই। এজন্য দেখবেন যে বাসে উঠলে পাঁচ টাকা দশ টাকা বাস এমন মানুষও আছে যারা না সে মনে করতেছে বিশাল জিতে গেলাম যে গাড়ির কন্ট্রাক্টর একটা ফাঁকি দিতে পারলাম এটাই বিশাল জিতে এটাও আমানতের একটি গুরুত্বপূর্ণ খেয়ানত আল্লাহ বলতেছেন আহলে কিতাবদের কিছু মানুষ আছে একদিনের পরিমাণ আমানতের তাদের বিশ্বস্ততা নাই একদিনের হইলেও সেখানে খেয়ানত করে অল্প টাকা সামান্য টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা তারা খেয়ানত করে বসে আবার মধ্যে কিছু মানুষ আছে যাদের কাছে কোটি কোটি টাকার সম্পদ রাখলেও তারা আমানতের খেয়ানত করে না মা আল্লাহ আল্লাফাকের কথাগুলো এত ইনসাফ পূর্ণ যে আল্লাহ বলতেছেন কিছু মানুষ আছে তাদের কাছে একদিনের আমানত রাখলেও খেয়ানত করে তবে ওই লোক খেয়ানত করতে পারে না ইল্লা ইমতা যদি তুমি সার্বক্ষণিক তার পিছনে দাঁড়ায় থাকো মানে টাকা পাই বা একশো টাকা এই একশো টাকার জন্য যদি তার কাছে দশ বাজাইতে পারো তাহলে পাওয়ার সম্ভাবনা আছে প্রতিদিন একবার একবার এইরকম যদি পিছনে লেগে থাকো মা দুমতা আলাইহি কয় মা তার পিছনে যদি সব সময় লাগে থাকে কেউ যে মানে দশ টাকা হলেও আদায় করে চাটবে এরকম যদি কেউ লেগে থাকে তাহলে বলতেছেন আল্লাপ বলতে আদায় করতে পারবে আর যদি লেগে না থাকে তাহলে একদিনেরও তার থেকে আদায় করা সম্ভবপন নয় লাইসা ফিল সাবিল এর অন্যতম কারণ হলো তারা বলে থাকে উম্মিদের ব্যাপারে আমাদের কোন বাধ্যকতা নাই ব্যাপারে আমাদের বলতে না যারা ও না এর বাহিরে যত মানুষ আছে সব মানুষ উম্মি বুঝতে পারছেন মানে এই উম্মি বলতে আহালে কিতাবের বাহিরে পৃথিবীতে যত মানুষ আছে এই সব মানুষ উম্মি তারা মনে করতো উম্মিদের টাকা পয়সা খাই ফেললে কোন গুণা নাই বুঝতে পারছেন এরকম দৃষ্টিভঙ্গি বর্তমান দুনিয়াতেও আছে ধরেন আপনি বাঙ্গালি বাংলাদেশি আপনি যদি আরেক দেশের এক লোকের টাকা খাই ফেলেন তো অনেকে মনে করেন যে বিদেশিদের টাকা খাওয়া যায় হয়তো বাঙ্গালির টাকা খাওয়া যাবে না আরেক দেশের লোকের টাকা খাই ফেললাম এরা মনে করতো আহলে কিতাব আহলে কিতাবের টাকা খাওয়া যায় না কিন্তু অন্য মানুষের টাকা খাইলে কোনো অসুবিধা নেই কারণ তারা শুধু নিজেদেরকে মুসলিম মনে করত আর বাকি সবাইকে কাফের মনে মনে করে একমাত্র সব মানুষ গুমরাহীর মধ্যে আসে এরা সব উম্মি মানে এদের কোনো গে আনে নাই আমরা হইলাম আহালুল কিতাব মানে এরা নিজেদেরকে গর্ব করে তারা নিজেদেরকে বলতো আহালুল কিতাব আমরা কিতাব ওলা জাতি আর বাকি মানুষের কাছে তারা বলতো এরা নিরক্ষর টাকা খাইলে কোন গুণা হবে না বুঝতে পারছেন তো জ্ঞান মানুষের খাওয়া যাবে না আহালুল কিতাবদের খাওয়া যাবে না ঠিক একইভাবে প্রাচীন যুগে আরবেরা আরবেরা নিজেদেরকে নাম দিয়েছে আরব আর সারা পৃথিবীর মানুষদের নাম দিয়েছে আজম আরব আজম আজম মানে কথাই বলতে পারে না আর আরব মানে মনে করতো নিজেরা খুব পণ্ডিত আর পৃথিবীর অন্য ভাষাভাষী যত মানুষ আছে এগুলো সব আজমি এগুলো সব আজমি এগুলো সব বোকা এগুলা কথা বলার যোগ্যতা নেই তো আল্লাফাক এখানে মুমিনদের জন্য যেই দৃষ্টান্তটি তুলে ধরতেছেন যে মুমিনেরা যেন এরকম না হয় আহলে কিতাবের এই বৈশিষ্ট্য যেন আহলে কোরআনের মধ্যে না আসে কোরআন এই বৈশিষ্ট্যটা না আসে যে একদিনের আমানত রাখলে সেটা খেয়ে যেন না বলে যে মানে শুধুমাত্র নিজেদেরকে বা মুসলিম মনে করেন আমার আরেক মুসলিম ভাইয়ের টাকা খাওয়া যাবে না অমুসলিমের টাকা খাওয়া যাবে এরকম যেন মনে না করে মুসলিমের টাকা যেমন আমানত অমুসলিমের টাকাও করার জন্য পরিকল্পনা করতেছে অথচ ওই মানুষের কাছে তাদের আমানত নাম যদি ফতোয়া দিতেন যে মক্কার মানুষ আমাকে মেরে চায়। সেই মক্কার মানুষের আবার কিসের আমানত টাকা পয়সা যা আছে এগুলা নিয়ে আমি মদিনা রানা দিই এক পয়সার আমানত সাথে করে নিয়ে যান এটাকে বলতো এই ব্যাপারে আমাদেরকে তারা আল্লাহর ব্যাপারে জগন্ন জগন্ন মিথ্যা কথা বলতো আল্লাহ অথচ তারা জানে পাক তাদেরকে তাদের কোনো কিতাবে এই জাতীয় কোনো কথা পাক। বলেন নাই আল্লামের উপরে পয়সা খেয়ে কিন্তু তারা নিজেরা বানাই নিছে আল্লাহ বলছেন তারা আল্লাহর ব্যাপারে জেনে শুনে বড় ধরনের মিথ্যা কথা বলে এটা আহলে কিতাবের বৈশিষ্ট্য যে তারা আল্লাহর ব্যাপারে चुक्ति रक्षा करुक्ति मुस्लिम जारे हम दुईने मिले सम्प्रदाय दुई मिले कौम मिले जदि एक चुक्ति সেটা আমানত ধারিতার চুক্তি হতে পারে আরও বিভিন্ন বিষয়ে চুক্তি হয় এটা যারা পূর্ণ করবে এবং যারা মেনে চলবে যারা অবলম্বন করবে সকল পছন্দ করেন ভালোবাসেন সোহার আল্লাহ মুতাক আল্লাহ ভালোবাসেন তাহলে এইটা মুতাকি এর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে মুতাকিন কারোর সাথে কোনো ওয়াদা করলে চুক্তি করলে সেই ওয়াদা যথাযথ ভাবে রক্ষা করে এটা তাকুয়ার একটা বৈশিষ্ট্য তাকোয়ার লঙ্ঘন মোত্তাকিন হইতে হইলে এই কাজ কোনো মোত্তাকিন করতে পারে না তাহলে আল্লাহকে ভালোবাসার এবং আল্লাহর ভালোবাসা পাওয়ার আরেকটা বিষয় আমরা পাইলাম কি হ্যাঁ কোরআন একাডেম যত জায়গায় দেখবেন ইউ হেবুল ইর আল্লাহাক সবেরিনকে ভালোবাসেন মোত্তাকদেরকে ভালোবাসেন মোহসেনদেরকে ভালোবাসেন তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যম হলো তাকওয়া ভালোবাসা পাওয়ার মাধ্যম হলো এহসান ভালোবাসা পাওয়ার মাধ্যম হলো যতগুলা বিষয়ে আল্লাহাকব বলছেন আল্লাহ ভালোবাসেন তার অর্থ হল ওই কাজটা আল্লাহর ভালোবাসার মাধ্যম ভালোবাসার উসিলা তাহলে আল্লাহকে ভালোবাসার এবং আল্লাহ বান্দাকে ভালোবাসার একটি বড় মাধ্যম হলো তাকুয়া তাকুয়া যাদের মধ্যে আছে আল্লাহাক তাদেরকে মোহব্বত করেন ভালোবাসা সোহান